কথা বুঝতে পেরেছেন করতে পারে করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু সঠিক সময় হচ্ছে মাকরিব সালাতের পরে এবং ফজর সালাতের পরে